আসসালামাইকুম রসমিম আলহামদুলিলাম রসুল ফউজ যে বলোতো আফামাইয়া আলম আন্নামা উনজেলা এলাই কামির রব্বিক আল হক যে ব্যক্তি জানে যে তোমার প্রতি যা নাজেল হয়েছে তা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে চিরসত্য কামান হোয়া আমা সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধ যে জানল না যে মানল না যে ব্যক্তি কুফরের মধ্যে নিমজ্জিত থাকলো তার মতো কি হইতে পারে কখনো হইতে পারে না ইন্নামা এত জাক্কার উলুল আলবাব নিঃসন্দেহে যারা জ্ঞানবান ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহ পাক তারপর ইস্বাদ করছেন যে জ্ঞানবান ব্যক্তি কারা বুদ্ধিমান কারা তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাপাক এখানে বর্ণনা করেছেন আল্লাফুন আবি আহদাহ ওয়ালায়ন কজুন আল মিসাখ আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাক রব্বুল আলমীরের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করে আল্লাহ আল্লাপাকের ওয়াদাকে তারা রক্ষা করে ওয়ালায়ন কজুন আল মিসাখ আর আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে না আল্লাহ পাকের সাথেই যে আদম সালামকে সৃষ্টি করার পরে যে প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি পূর করে অথবা আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমানত তাদের কাছে পেশ করেছেন সেই আমানতের উপর তারা অটল থাকে মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়েলাম হিসাব আর জ্ঞানবান ওই সব লোকেরা যারা আল্লাহ আল্লাপাক রব্ল আলমিন যে সম্পর্ককে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে তারা জড়িয়ে নেই এবং সেই সম্পর্ককে তারা মিলিয়ে নেই অর্থাৎ जर साथ आल्ला सम्पर्क स्थापित रखते बोले सम्पर्क को अटुट करते तक सम्पर्क के अटुट रखे जेमन आत्मयर सी सम्पर्क ओ रकमी सतलोकर सम्पर्क आल्ला पाक आदेश करा ज्ञानी व्यक्ति तर परिचय वैक् शवन रब्बहम तैशिष्ट्य हो ता तर प्रतिपालक के भय कर सूतरा तरा पापे लिप्त है ना जेहेतु आल्ला भय तेजे वय हाफुन असू आल हिसाब एवं ता খারাপ হিসাব নিকাশকে ভয় করে যে আমাদের হিসাব যেন খারাপ না হয় শেষখানে যেন আমাদের হিসাব ভয়াবহ না হয়ে যায় আর আমাদের যেন মহামুশকিল না হয়ে যায় এই চিন্তা তার পরকালের জন্য তারা চিন্তাশীল বললে জিয়ারুব তেগা ওয়াজি আকুত ওয়ান ফু মিমা রাজকা ওয়ালানক আল্লাহ বলছেন জ্ঞানবান ওইসব লোকেরা যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে ও আকামুস আর যারা জ্ঞানবান ব্যক্তি তারা নামাজ কায়ম করে তাহলে বে নামাজি কখনো জ্ঞানবান নয় তারা বুদ্ধিমান নয় বরং তারা নির্বোধ। নির্বুদ্ধ পাক জ্ঞানবান যার উলুল আলবাব তাদের গুণ একটি বর্ণনা করেছেন ওয়াকুসাল্লাহ তার নামাজকে সুপ্রতিষ্ঠিত করে ও আনফাকু মারাজাক এবং যা আমি তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে প্রদান করে এবং তাদের করা ফরজ রয়েছে সেই ক্ষেত্রে খরচ করে গোপনেও খরচ করে ওয়া আলানি এবং যখন হয় তখন প্রকাশ্যেও তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে ওয়া দ্বারা ও নাবিল হাসান এতে সহা এবং ভালো দিয়ে মন্দ তারা প্রতিরোধ করে যদি কেউ খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে অথবা খারাপ কথা বলে তাহলে খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তার মানে সম্পর্ক ছিন্ন করলো না কেউ যদি জুলুম করলো তার মানেই তাদের উপরে জুলুম করবে এরকম নয় বরং মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে এটি হচ্ছে জ্ঞানবান ব্যক্তিদের গুণ উলায়ক আলহম ওখবাদ্দার এদের জন্য রয়েছে পরকালের ঘরের শুভ পরিণাম আল্লাহ ফাকর বললাম তারপর বলছেন জন্নাত আদনীহা ইস্থায়ী জান্নাত তারা পাবে যেখানে তারা প্রবেশ করবে অমান সালিন আবাহিম আজওয়াজ এহিম অজর ইয়া মালাইলুন আলহিনী বাব এবং তাদের যে পুরুষ নেক হয়েছে সৎকর্মশীল হয়েছে তাদের স্ত্রীরা অথবা তাদের স্বামী না যে নেক হয়েছে অজর ইয়াত তাদের ছেলেমেয়েরা যে সৎ হয়েছে এরা সকলেই সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে এবং তাদেরকে অভিবাদন জানাবেন সালাম বলবেন তোমাদের হোক আল্লাহর পক্ষ থেকে বেমা সবরতুম এই জন্য যে তোমরা ধৈর্য ধারণ করেছিলেমা উকবদার কতই না সুন্দর এই পরকালের ঘর আল্লাহ পাকরুল আলমিন বলছেন আল্লাহ আকরবুল আলামিন সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে যারা তার চুক্তিকে ভঙ্গ করে এরা হচ্ছে গুনাগার পাভিষ্ট আল্লাহর সাথে এবাদতবন্দিগীর ওয়াদা অথবা আল্লাহর বান্দাদের সাথে ব্যক্তি জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা এই এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সব চুক্তি হয়ে থাকে এক দেশের আরেক দেশের সাথে যারা চুক্তি ভঙ্গ করে ওয়াক্তা ওনামা আমার আল্লাহ সাল্লাহ আর যে সম্পর্ককে আল্লাহ পাকে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে বিচ্ছিন্ন করে আত্মীয়দের সাথে সম্পর্ককে খারাপ করে ফিল্ আর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেন্লাপাক প্রশস্ত করে দেন ওয়াকদের এবং সংকুচিত করেন যার জন্য চান ওয়াফারি হিল হায়াতের দুনিয়া এবং যারা কাফের যারা পাপিষ্ট তারা এই পার্থিব জীবন পেয়ে আনন্দিত হয়ে পড়েছে এখানে আমোদ ব্যস্ত রয়েছে অমাল হায়াতিয়াফিল আখেরাতা অথচ ইহ জগতের যে ভোগ বিলাসের এই বস্তু রয়েছে ইহো জগৎ আখেরাতের তুলনায়ণিকের ভোগ বস্তু পক্ষান্তরে আখেরাতে যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি চিরস্থায়ী আল্লাহর আলমির কাফেররা বলবে যে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার উপর কেন নিদর্শন মজিজা নাজিল আলহ আয়া তুমির রব্বেহি এ মহাম্মদের উপর সাল্লাহ কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন না। অর্থাৎ বড় ধরনের কোন মোজেজা দেখা দেয় আল্লাপাক যাকে ইচ্ছাপত ভ্রষ্ট করেন এবং তার দিকে যে ব্যক্তি ফিরে আসে তার অভিমুখী হয় তাকে আল্লাহ পাক রাস্তা দেখান আল্লাহ পাকের স্বাদ আল্লাহ বেজিকর আল্লাহ কলুব যারা ইমান নিয়ে এসেছে এরাই আল্লাহর অভিমুখী অতাত্মাইন্ন কলু বহু বেজিকির ইল্লাহ এবং তাদের হৃদয়ে প্রশান্তি হাসিল হয় আল্লাপাকের স্মরণ করলে আল্লাপাকের সবচেয়েতে বড় স্মরণ হচ্ছে তার প্রতি মান নিয়ে আসা এবং তার যে আখেরাত রয়েছে আখেরাতের ওপর দৃষ্টিকে নিবদ্ধ করা আর আখেরাত মুখী হওয়া আর তারপরে পাঁচক তো নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে বড়ো জেকের আল্লাহ বেজিকির্লাহ তাত্মাইনুল কলুব জেনে রাখো যে আল্লাহ পাকে শরণ করলেই मन प्रशांति हासिल है प्रशांति टा पैसा धन सम्पद नेतृत्व दिए खरीद कर आल्लाकानी ने कम कर सौभाग्य रे सौभाग्य तो आब ए तर उत्तम परिणाम रे तड़ई आल्ला भलो परिणाम रेखे হা ওমাম যাদের পূর্বে অনেক জাতি চলে গেছে আমি ওহি করেছি তা জানো তাদেরকে তুমি পড়ে শোনাও ফরুন আবির রহমান এরা রহমান দয়াবানকে অস্বীকার করে এ রহমানের নাম মানতে রাজি হয় না আরবের কাফিররা মক্কার মুশ্রিকরা বলেছিল যে আলু আমার রহমান রহমান আবার কি জিনিস আমরা আল্লাহ জানি রহমান মানি না আল্লাহ বলছেন এরা রহমান নামের সাথে কুফুরি করে হেন বলে দা হুয়া রব্বি রহমান তো হচ্ছেন আমার প্রতিপালক লা এলাহ ইহু তাঁর ছাড়া কোন সত্য মাহবুদ নেই আলাইহে তওয়াক্কাল তো তার উপরে আমি আস্থা রাখি ওয়া এলাইহে মাতাব এবং তার নিকটেই হচ্ছে প্রত্যাবর্তন স্থল আল্লাপাকালাউল পাহাড় কে গতিশীল করে দেওয়া হইতো কোরআনের দ্বারা এই পাহাড় পর্বতকে গতিশীল করে দেওয়া হইতো চলমান করে দেওয়া হইতো আউকতিয়াত বেহিল আর্য অথবা এই পৃথিবীকে জমিনকে বিদীর্ণ করে দেওয়া হতো টুকরো করে দেওয়া হইতো আউকুলা বেহিল মওতা অথবা এই কোরআন দিয়ে মৃতদের সাথে কথা বলিয়ে দেওয়া হইত তবুও তারা ইমান নিয়ে রাজি হইতো না এই ধরনের বড় বড়ো মোজেজা তারা শুধু তলব করছিল তাদের নিজেদেরকে ধ্বংসে পতিত করার জন্য বল্লিল্লাহিল আমরু জামিয়া সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ ফাকরুল আলমিন আমানু ইয়াই আসল্লা মানু আল্লাহ ইয়াসা জামিয়া। তাহলে কি ওইসব লোকেরা যারা ইমান নিয়ে এসেছে নিরাশ হয়নি যে সকলে আসবে না আল্লাহ যদি আল্লাহর সমস্ত আর সর্বদাই ওই কাফেরা যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর বিপদ আপদ আপতিত হবে আও তাহল কারি বা এবং এরকম হবে कखो कख तरपबा दिन अल्लाक रबारतिक्रम एल्पमय दिखे फिर आस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 शुक्रवार बुधवार रत नट पुन सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি कथाजर इतिब क्रम विकास তোমার পূর্বের বহু রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে তাদেরকে নিয়ে রহস্য তামাশা করা হয়েছে আমিও দিয়েছিলাম তারপরে পকড়াও করেছিলাম আমার সাজা শাস্তি তাদের জন্য কেমন ছিল বলো আল্লাহ আল্লাহ ফাকিরসাদ করেছেন الله قال بل زينا للذين كفر ومكروهم وصدو عن السبيل ومي يضي الله فما له من حاد محن الله ارشاد كرشن جه پرتك پرانير اوپار جنر پرتی جنر درشتی دخين شئ شتا اور تت الله پاك رب العالمين الله پاك جنر پرتك نفسير اوپار جنر پرتی درشتی دخين جه کون درنر قرمو کري چه واجعالو للاح شراكا امان تار الله ساته شریک اسطحفن کري چه قل তাদের নাম তোমরা উল্লেখ করো অথবা আমা পাককে জানাতে চাইছো এমন কিছু যে সম্পর্কে আল্লাহ পাক পৃথিবী এতে খবর রাখেন না মিনাল আমি অথবা এগুলি কেবল কথার প্রদর্শনী শুধু মিষ্টি এবং চাকচিকমাই কথাই তোমরা বলতে চাইছো বল জুইয়া কফারু মকরহম বরং যেসব লোকেরা কুফরি করেছে তাদের ষড়যন্ত্রকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে অশুদ্ধ আনিসাবিল এবং তাদেরকে সঠিক রাস্তা থেকে বাধা বাধাপ্রাপ্ত করা হয়েছে এবং সঠিক রাস্তা তারা হাসিল করতে পারেনি অমই ইউদ্লমিন হাদ আল্লাহফাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হদায়ত করার নেই মহান আল্লাহ ইরশাদ করছেন লাহুম আজাবন ফিল হায়াত দুনিয়া ওয়ালাহ আজাবুল আখিরাত আশা কমা আলহমিন আল্লাহমিন তাদের জন্য ইহ জগতে শাস্তি রয়েছে যারা কুফরি করবে যারা শির করবে যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করবে তাদের জন্য ইহো জগতে শাস্তি রয়েছে পহালা আজাবল আশাক তবে পরকালের যে আজাব রয়েছে সেটা বেশি কঠিন আল্লাহমিন আর আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহাক বলছেন প্রবাহিত হবে ওক এবং যার ফল ফলাদি হবে চিরস্থায়ী সেখানকার ফলমূল হবে সকল সময়ের জন্য স্থায়ী অজিল্লহা এবং সেখানকার ছায়া হবে স্থায়ী দুনিয়ার ফলমূল স্থায়ী নয় সাময়িক মৌসুমে ফল পাওয়া যায় অন্য কোনো মৌসুমে হয়তো পাওয়া যায় না আর অন্য মৌসুমে পাওয়া গেলে সেটা তাজা পাওয়া যায় না আর তারপরে ছায়া সম্পর্কে সকালবেলা যদি ছায়া থাকে তো বিকালবেলা ছায়া থাকে না আবার যখন আকাশে মেঘমালা থাকে তখন তো ছায়া থাকে কিন্তু যখন প্রখর রোদ্র থাকে তখন সেই ছায়াও অনেক সময় কাজে আসে না আল্লাহ আল্লাপা বলছেন জান্নাত এমন নিয়ামতপূর্ণ হবে যে যে জান্নাতের যে খাদ্য বস্তু হবে। ফলমূল হবে সেগুলো হবে চিরস্থায়ী অবীমসালিসের হাদিস রয়েছে এমন একটি গাছ রয়েছে আর এরকম বহু গাছ রয়েছে এই জান্নাতকে জান্নাত বলা হয় জান্নাত মানে একটি গাছের কথা নবী কারিমসালাম বলছেন যাতে করে উপলব্ধি করতে পারি যে ইয়াসির রা কেফিজিল্লা মিয়া তামিল্লাহা সে গাছের নিচে একজন ঘোড়ার উপরে সবার বছর ধরে চলতে থাকবে কিন্তু পথ অতিক্রম করে গাছের এক পার থেকে আর একা আল্লাহাব শুভ পরিণাম যারা আল্লাহকে ভয় করেছে ওকবাল কা আর কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহাব বলছেন আল্লাহ আব বলছেন যে কিছু লোক রয়েছে যারা আনন্দিত যে আল্লাহ পাক শেষ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে প্রেরণ করেছেন এবং তারা ইমান নিয়ে এসেছে যেমন আবদুল্লাহবিন সাল্লাম এবং তার সাথীরা অমিন আল আহজাব ময়ুন কে আর বিভিন্ন দলের মধ্যে এমনও বহু লোক রয়েছে যারা তার কিছু অংশকে অস্বীকার করে কুল হে নবি বলে দাও ইনামা ওমের তান আবুদাল্লাহ নিঃসন্দেহে আমাকে আদেশ করা হয়েছে যে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব আর তার সাথে কোনো কিছুকে বা কোনো কাউকে শরিক করব না এলে আদুয়ার এই দিকে আমি আহ্বান করবো আর এইভাবে কোরআনে করিমকে আমি নাজেল করেছি বিধান রূপে আরবি ভাষায় আল্লাহাক কোরআনে করিমে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজেল করেছেন হকমান যাতে রয়েছে আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান ব্যক্তি জীবনের হোক পারিবারিক জীবনের হোক সামাজিক জীবনের হোক অর্থনীতির ক্ষেত্রে হোক রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক আন্তর্জাতিক ক্ষেত্রে হোক সমস্ত রকমের বিধি বিধান মৌজুদ রয়েছে আরবিয়ান আরবি ভাষায় যাতে করে যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কোরআন করিম দিয়ে তারা সহজেই তা উপলব্ধি করতে পারে ওয়ালাইন ইত আহুয়া আহমাদ আল ইম হে নবী মোহাম্মদ সাল্লাম যদি এই কাফেরদের মনের কামনা বাসনার অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান চলে আসার পরে মা আল্লা কামিন আল্লাহমিন তাহলে আল্লাহর কবল থেকে তোমাকে না কেউ রক্ষা করতে তোমার বন্ধু হবে আর না তোমাকে কেউ বাঁচাতে পারবে আল্লাহ ফাকরবুল্লা আলামিন তারপরে ইরসাদ করছেন ওলাকাদ আর সাল রসালাম কাবলে কাজে আল্লাহম আজ রাসুমেদ লিখুল্লি আজালিন কিতাব মহান আল্লাহ করেছেন যে নিঃসন্দেহে আমি হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার পূর্বে অনেক রসুলকে প্রেরণ করেছি আল্লাহ পাক তাহলে অসংখ্য নবী রসুলকে প্রেরণ করেছেন ওয়াজা আল্লাহ লুম আজওয়াজা এবং তাদের স্ত্রী সন্তান সন্ততিও আমি দান করেছি আল্লাহ পাক তাদেরকে স্ত্রীও দান করেছেন এবং সন্তান সন্ততিও দান করেছেন তাহলে তারা বিবাহ সাদী করেছেন এবং তাদের ছেলে মেয়ে হয়েছে তারা সংসার ত্যাগী ছিলেন না ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো বিধান নেই বরং সংসারের সাথে জড়িত থেকে দুনিয়ার মানুষের হক আদায় করে তারপরে আল্লাহ আল্লাফাকর্বুল আলমিনের তার সাথে সাথে হক আদায় করতে হবে তাহলে সত্যিকার অর্থে একজন মমিন হওয়া যাবে আল্লাহফাকরাবুল আলমিনের যত নবী রসুল ছিলেন সমস্ত নবী রসুলগণের সন্ন্যত হচ্ছে এই বিবাহ শাদী করা কারণ তাদের বিবিরা ছিল অমাকান আলী রসোরিন আইয়াতি আবে আয়াতিন ইল্লা বেঈদিনুল্লাহ আর কোনো রসুলের পক্ষে এটা সম্ভবপন নয় যে কোনো নিদর্শন নিয়ে আসবে মোজেজা নিজের পক্ষ থেকে নিয়ে আসবে ইল্লা বেঈদিনিল্লা আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাক যদি না দেন তাহলে কোন নবীর ক্ষমতা নেই মনে রাখতে হবে মোজেজা একমাত্র আল্লাহ পাকের হাতে যে কোনো নবী রসুল দিয়ে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন যেমন ইচ্ছা করেন তা প্রকাশ করে থাকেন লেখুল্লি আজালিন কিতাব প্রত্যেকটি বিষয়ের सम्पर्य निर्धारित समय रही है जहा आल्ला लिखे रेखे आल्लाकेफूज रही है जैसे भाग्य लिखा रही है भाग्य लिपि आल्ला पक लिखे रेखे आल्ला पक कराह कितब आल्ला पक रबुल आलम तरह जाान निश्चिन्ह दें ओयस बेत एवं जातिष्ठा रखें आल्ला पाक सब विधान के मन करेंकब से सब विधान के रखें আর যেসব বিধানকে আল্লাহ পাকে রোহিত করতে চান সেসব বিধানকে আল্লাহ পাকে রোহিত করেন এইরকমই যেই জাতিকে সম্প্রদায় আল্লাহ ইচ্ছা করেন যে নিশ্চিন্ন করব পৃথিবী থেকে আল্লাহ পাকে নিশ্চিন্ন করে দেন আর যা কিছু আল্লাহ প্রতিষ্ঠিত রাখতে চান তা প্রতিষ্ঠিত রাখেন ওয়াইন্দাহ উম্মুল কিতাব এবং একমাত্র তার নিকটে রয়েছে এ আসল কিতাব অর্থাৎ ভাগ্যলিপি যাতে মানুষের তকদীর আল্লাহ পাখের সৃষ্টিদের তকদীর লেখা রয়েছে আল্লাহ আজাব যদি তাদেরকে দেখে দিই যারা অমান্য করে তোমাকে অথবা তোমাকে মৃত্যু দান করে দিই আর তাদেরকে রেখে দিই তাহলে আমার ইচ্ছা হতে পারে তোমার মৃত্যুর পরে তাদেরকে হৃদায়ত করতে পারি আর হলে তাদেরকে আমি আজাবে পাকড়াও করতে পারি ফাইনাম আলিক বালাগ একমাত্র তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া ও আলে আল হিসাব আর আমি আল্লাহ বলছি আমার কাজ হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা তাদেরকে জবাবদেহি করতে আমার সামনে আল্লাহ পা করছেন আওয়ালাম আওয়ালামনা না আতিল আরজা নান কোসু আত্রাফিহা তারা কি দেখে না অর্থাৎ কাফেররা কি চিন্তা ভাবনা করে দেখে না আন্না না আতিল আরজা আমি উদ্দেশ্য করি এই পৃথিবীর দিকে আনান কোসু হামিন আত্রাফিহা আর তার চারিদিক থেকে এই জমিনের চারিদিক থেকে আমি সংকীর্ণ করে দিচ্ছি অর্থাৎ ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্র প্রসারিত হচ্ছে এবং ইসলাম মক্কা থেকে মদিনা গেলো মদিনা থেকে যখন ইসলামিক স্টেট কায়েম হলো সেখান থেকে আবার মক্কা বিজয়ী হইল তাইফ বিজয়ী হইল খাইবার বিজয়ী হইল তাবুক পৌঁছিল এইভাবে আরব জগৎ থেকে রোম সাম্রাজ্যে ইসলাম পৌঁছিল পারস্য দেশে ইসলাম পৌঁছিল পূর্ব দিকে চীন থেকে শুরু করে পশ্চিমে অ্যাটলান্টিক পর্যন্ত ইসলাম পৌঁছিল এইভাবে কি আল্লাহর শত্রুদের জমিকে আমি সংকুচিত করে দি না অল্লাহ ইয়াহকমো আল্লাহ পাকি ফয়সালা করেন লা লাহুক মেহি তার ফয়সালাকে কেউ ঠেলে দিতে পারে না আল্লাহ পাক যে সিদ্ধান্ত করেন যে বিচার করতে চান যে ফয়সালা করতে চান তাকে কেউ ঠেলে দিতে পারেন ওহুল হিসাব এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন ওকাদ মাকার মিন কাবুল্লাহম তাদের পূর্বে যারা ছিল তারাও ষড়যন্ত্র করেছিল ফালিল্লাহিল মকরু জামিয়া যাবতীয় চক্রান্ত আল্লাহ পাক রবুল্লা আলমের আয়ত্তাধীন একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে সমস্ত চক্রান্তকে আল্লাহকে নসরাত করতে পারেন ইয়া আলমা তকসব কুল্লাস প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সবকিছু আল্লাহ পাক জানেন ওয়াসা ইয়ালামুফারুলিমান ওকবাদ্দার আর কাফেররা শীঘ্রই জানতে পারবে যে পরকালের শুভ পরিণাম কার জন্য রয়েছে কাফেরদের জন্য নেই বরং আল্লাহর প্রতি বিশ্বাসী আর মত্তাকি পরেসগার আল্লাহদের জন্য রয়েছে হে নাবি মোহাম্মদ সাল্লাহাম কাফিররা বলবে যে তুমি রসুল নাও কুল হে নবী বলে দাও কাফা আবিল্লা হেদী অ আমার মাঝে এবং হে কাফিররা তোমাদের মাঝে পাক সাক্ষীর জন্য যথেষ্ট আল্লাহের চাইতে বড় সাক্ষী আর কার হইতে পারে আল্লাহ পাক বলেছেন আক বড়ো শাহাদা কোল ইহিদুম বৈনি অবচেতে বড় সাক্ষী আর কি হইতে পারে আল্লাহ পাকের সাক্ষীর চাইতে আল্লাহকে নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে রাসুল করে প্রেরণ করেছি আল্লাহ পাক আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী রইলেন অমান ইন্দাহ কিতাব এবং ওই সব আল্লাহর নেক বান্দারা সাক্ষী রইলেন যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে অর্থাৎ আল্লাহ পাকের ফেরিস্তাগন তাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে জিবরাইল আলী ইসালাম যিনি ওয়াহিনী আসতেন তার কাছে কিতাবের জ্ঞান রয়েছে তারা হচ্ছে সাক্ষী হচ্ছে একটি তাফসির আর কি তাফসির হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে অর্থাৎ কোরআন সন্ন্যার জ্ঞান রয়েছে আল্লাপাকের বিধানের জ্ঞান রয়েছে আলমাই কিরম তারাও আল্লাহ ফাকরবাবুল আলমিনের একত্রের সাক্ষী দিয়ে থাকেন যেমন আল্লাহাক বলেছেন শাহেদ আল্লাহ আলাহুল্লাহ ইহ্লাহ আলমালাইকাতুয়া উল উল এলম কাইমা বিল কিস্ত যারা বিদ্যান যারা কোরআন মহাদিসের পন্ডিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানী তারাও আল্লাহ ফাকরবুল আলমের একত্রের সাক্ষী দিয়ে থাকেন আল্লাহাক যেন তার একত্রের সাক্ষীর উপর আমাদেরকে অডল থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক এর ওপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন এবং এর ওপরেই যেন আল্লাহ ফাকরবুল আলম আমাদের হাসর করেন আর আল্লাহ ফাকরবুল আলমিন কালিমা ইলা ইলাহ ইহকে যেন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন আল্লাহ মদেরকে সকলকে জান্নাতুর ফিরদশ যেন দান করেন সুবাহান রব্বে কার ও সালামুল আল আলমুর সালীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন तुम नाम जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 যজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধনা चलूर जीवनिष्ठ और सन्तोषनक करते शिखी देख मानवतार कल्याण इारिया प्रति शुक्रवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सार्लादे बीस टी बांगल है